আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরক আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালাম আল্লাহ রসুলিল্লা ও আল্লাহ আলহি ও আসহাবিহি ওমান ও আলা সম্মানিত দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ফেস্টিভেল আজকের এই আয়োজনে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজও আমরা ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব এ থেকে আমরা কি বেনিফিট পেতে পারি প্রিয় দর্শক আমরা আলোচনা করব আজকে ইমান বিলা আখরা অথবা আল ইমান বিল ইয় আখর আখেরাতের প্রতি ইমান এই প্রসঙ্গটি আল কোরআনে বহুল প্রচলিত অথবা বহুলভাবে আসা একটি প্রসঙ্গ একদম শুরু থেকে আখিরাতের কথা আল্লাহ তালা শুরু করে দিয়েছিলেন সুরাল বাকার শুরুতে অবিল আখরাত হুমিও কেন আখেরাতের প্রতি তারা দৃঢ় প্রত্যয় পোষণ করে অবশ্য সুরা ফতেহাতেও আখেরাতের কথা কিন্তু আছে মাহালিকি ইয় যাজা এখানে দিন মানে যাজা অর্থাৎ প্রতিদান দিবসের মালিক আল্লাহর সিফাত হিসাবে এসেছে মালিক প্রতিদান দিবস প্রতিদান দিবসটাই হচ্ছে আসলে আখিরাতের সাথে সম্পৃক্ত আখিরাতের অংশ যেদিন সকল মানুষ হাসরে সমবেত হবে সেফার কোবরার পরে প্রত্যেকেই কার কি পাওনা সেটা বুঝে নেবে সেটি হচ্ছে প্রতিদান দিবস এমন এক দিবস যেদিন আল্লাহ আল্লাতালা আধিপত্য ছাড়া কারো আধিপত্য থাকবে না জিজ্ঞেস করা হবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে লিমানিল মুলকুলিয়ম আজ আজকার রাজ্য কার নিয়ন্ত্রণ বলা হবে লিল কাহার মহাপরাক্রমশালী আল্লাহর জন্যই এ নিয়ন্ত্রণ আখিরাত মুসলিম জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থপূর্ণ একটি বিষয় যার প্রতি ইমান আমাদের জীবন আচরণকে চরমভাবে প্রভাবান্বিত করে আখিরাদের প্রতি যার ইমান যত দৃঢ় তার ইমান তত পক্ত এবং তার আচরণ তত সুন্দর এবং তার আখিরাতে যাওয়ার প্রস্তুতিও তত ভালো আখিরাতের প্রতি ইমানের যাদের যত দুর্বলতা তার বাহ্যিক আচরণ ততটা খারাপ ততটা পাপের মধ্যে সে নিমজ্জিত ততটা দুর্নীতির মধ্যে সে আকণ্ঠ নিয়োজিত কারণ আখিরাতের ভাবনাগুলো তাকে ভাবিত করে না আখিরাতের সাফল্য তাকে উৎসাহ যোগায় না আখিরাতের শাস্তি তাকে ভীত সন্ত্রস্ত করে না প্রিয় দর্শক অতএব আখিরাতের প্রতি ইমান এজন্যেই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আখিরাত প্রতি ইমান এটা শরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ শরিয়ার বিধানগুলো বিশ্ব মানবতা কতটা কার্যকর করবে সেটা নির্ভর করে আখিরাতের প্রতি তাদের আদৌ বিশ্বাস আছে কি নাই আজকের মানুষ যারা নিজেদেরকে সচেতন বলে দাবি করছে তাদের অনেকেই আঁকড়াতে বিশ্বাস করে না মুসলিম সমাজের মধ্যে মুসলিম নামধারী বহু লোক এমন আছে তারা ব্লগেও আবার লেখা লেখি করে তাদের ধারণা যে এটা ধর্মীয় একটা বিষয় ধর্মের লোকেরা তো এরকম কত কিছুই তারা দাবি করে তাদের সবচেয়ে বড় যুক্তি হচ্ছে এটা ফিজিক্যাল কিছু বিষয় নয় এটা আমরা দেখি না এটা ভিজিবল না চোখে দেখা যায় না এটা গাইবী একটা বিষয় অতএব আমরা সেটা বিশ্বাস করব কেন প্রিয় দর্শক আমাদের মনে রাখতে হবে আমরা ইসলামকে যখন গ্রহণ করেছি আমরা ইমানকে যখন ধারণ করেছি তখন আমাদের শুরুই হয়েছে গাইবে বিশ্বাস দিয়ে দায়িক আল কিতাবুল আওয়াইবাফি হুদ আল্লিল মু তাহলে গাইবে বিশ্বাস দিয়ে কিন্তু আমাদের শুরু হয়েছে ইমানের মূল প্রেরণাটাই গাইবে বিশ্বাস কিন্তু এই গাইবে বিশ্বাস তো দলিল ছাড়া নয় এই গাইবে বিশ্বাস তো অন্ধকারে ঢিল ছোঁড়ার মতো নয় এ গাইবে বিশ্বাস তো শুধুমাত্র একটা বিশ্বাস করছি আন্দাজে যে যার মতো তা নয় মুসলিমদের গাইবে বিশ্বাস সবারই একরকম ছয়টা রকম ইমানের যেই আলোচনাগুলো আমরা ধারাবাহিকভাবে করে আসছি ইমান বিল আখের আ তারই একটা অংশ অতএব যেই কারণে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করছি রাসুল সাল্লা সাল্লামের রসাল্লাতের প্রতি বিশ্বাস করছি আল কোরআনের প্রতি বিশ্বাস করছি আখেরা তো তেমনই বিশ্বাসের একটি বস্তু যেহেতু যেই সোর্সগুলো থেকে আমরা এই গাইবে বিষয়ে খুব সুদৃঢ় শক্তিশালী জ্ঞান পেয়েছি কোরআন এবং সন্না তা থেকে আখিরাতের তথ্য আমরা পেয়েছি প্রিয়দর্শক গাইবে বিশ্বাস তাই মমিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য এবং আখিরাতে বিশ্বাস এই বেশ কয়েকটি বিষয়ের মধ্যে মানুষের জীবনে প্রভাব ফেলার দিক থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ আখিরাতে বিশ্বাস যত ভালো মুসলিমে হোক না কেন আখিরাতে বিশ্বাস দুর্বল হয়ে গেলেই খুব দ্রুত মানুষ সঠিক পথ থেকে চ্যুত হয়ে পড়েন সেজন্য আমরা এই বিশ্বাসের প্রতি কিভাবে আমরা খুব সতর্ক হতে পারি সেই আলোচনা করব পাশাপাশি কিভাবে আমরা এই ইনফরমেশন গুলো থেকে উপকৃত হতে পারি সেদিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব প্রিয় দর্শক প্রথমে আসা যাক আখিরাত শব্দ অর্থটা কি আখিরাত শব্দের অর্থ হচ্ছে শেষ দুনিয়া মানে কারিব দুনিয়া আদনা থেকে এসছে দুনিয়া দুনিয়া মানে কারিব তার মানে হচ্ছে যেটা আমাদের খুব সাম্প্রতিক সময়ের মধ্যে আমরা ফেস করছি সেটা হচ্ছে দুনিয়া আর যেটা এই দুনিয়া শেষ হয়ে যাওয়ার পরে আসবে সেটা হচ্ছে আখিরাত তাহলে আখিরাত শেষ দিবস বলতে সাধারণত মানুষ অনেকেই বুঝে থাকে এটাকে আমার দিবসকে বোঝানো হচ্ছে কিন্তু আরেকটা কমন ওয়ার্ড আছে আখেরাত সেটা মানে শেষ অর্থাৎ দুনিয়া যেখানে শেষ তখন থেকে তার আখিরাত শুরু এবং সেটা হচ্ছে মৃত্যু মানুষ মৃত্যু গ্রহণ করার সাথে অর্থাৎ মৃত্যুমুখে পতিত হওয়ার সাথে সাথেই তার আখিরাত শুরু হয়ে গেল আলামুল বারজাক পার্ট অফ আখেরা কবর পার্ট অফ আখেরা এবং এরপরে আখিরাতের অন্যান্য পর্যায়গুলো প্রিয় দর্শক আপনারা জানেন আছে কবরের পরে যখন কে আমাদের সময় চলে আসবে তখন হবে সিঙ্গা ফুঁক নাফখাতুল ফেজার বা ভিতর সন্ত্রস্ত করার সিঙ্গা ফুঁক দেওয়া নাফখাতুল সাইক মূর্ছিত করা এবং মানুষের মারা যাওয়ার জন্য যে সিঙ্গা ফুক। এবং তারপরে নাফখাতুল খাতুল বা মানুষকে পুনরুত্থান করার আবার মৃত্যুর পরে একসাথে আচানক পুরো জনগোষ্ঠীকে এবং সকল প্রাণীকে একসাথে আবার প্রাণ দেওয়ার পুনরুত্থিত করার যে বিষয় সেটি হচ্ছে ব্য এবং সেটা হবে নাফ খাতুল বাথের পরে ওলামাইকার এই এজন্য সিঙ্গা দেওয়ার এর তিনটা পর্যায়কে উল্লেখ করেছেন ওসুল আল ইমান আলাউল কোরআন ও সন্ন্যাহ গ্রন্থের মধ্যে এই তিনটা সিংকা ফুঁক দেওয়ার কথা বলা হয়েছে কেউ কেউ যদিও নফখাতুল ফাজা এবং নফখাতুল একটাই ধরেছেন সেই হিসাবে দুটোর কথা বলেছেন তবে স্পষ্ট করে গ্রন্থকার বৃন্দ যারা অসুলুল ইমান সংকলন করেছেন তারা তিনটা নফখার কথা বলেছেন যাই হোক আমরা কবর থেকে একটু কথা শুরু করতে চাই প্রিয় দর্শক কারণ কবর তো হচ্ছে মৃত্যুর পরপরই আমাদের খুব কাছের আবার মুসলিমরা যারাই পুরুষ হোক বা নারী হোক মারা যায় মৃত্যুর পরপরই তাদের কবরস্থ হতে হয় যাকে আমরা সমাধিও বলে থাকি তো এই কবরের বিষয়টা কি কবরের বিষয়ে আপনারা জানেন যে এখানে কবরের আজাব কিংবা শাস্তি অথবা কবরের নাইম এ ব্যাপারে কোরআন এবং সন্ধ্যা থেকে আমরা যা পাই তাতে হচ্ছে যে মানুষ কবরেও তার শাস্তি পেতে পারে যদি সে পাপি হয় যদি সে কবরের প্রশ্নের উত্তর দিতে না পারে আর যদি সে প্রশ্নের উত্তর দিতে পারে এবং প্রাথমিক লক্ষণে সে পুণ্যবান হওয়ার একটা চিহ্ন ফুটে উঠে তার সফলতা দেখা দেয় তখন সে কবরের সুখ সম্ভব ভোগ করে আমরা বারায় আজেব রাদ তালাহুর হাদিস বোখারি এবং অন্যান্য গ্রন্থগুলোতেও পাই সেখানে কবরের প্রশ্ন উত্তরের কথাগুলো এসেছে তাকে কি জিজ্ঞেস করা হবে সেটা এসেছে এবং সে যদি প্রশ্ন উত্তর পারে তাহলে জান্নাতের সাথে তার কবরের একটা লিংক করে দেওয়া হবে জান্নাতের সুখ সম্ভবগুলো সে অ্যাভেল করবে ভোগ করবে এনজয় করবে আর যদি সে প্রশ্ন উত্তর দিতে না পারে সে প্রশ্নগুলোর উত্তর দিতে না পারলে তখন তাকে হাতুড় দিয়ে পেটানো শুরু হয়ে যাবে এবং জাহান্নামের সাথে তার দরজাটা খুলে দেওয়া হবে জান্নাতের ক্ষেত্রে বখায় রায় এভাবে এসেছে যে যদি কোনো ব্যক্তি বলতে পারে যে হ্যাঁ ইনি মোহাম্মদ সাল্লাসাল্লাম অর্থাৎ মান্ন রব্বুকা মা দিনুকা ওয়ামেন হ্যাজ আর রাজ এটা লাস্ট প্রশ্ন এই প্রশ্ন উত্তর পর্যন্ত তিনি যদি সঠিকভাবে দিতে পারেন যে তিনি আবদুল্লাহে ওরাহ সুন্দর করে উত্তর দিলেন যে সাক্ষ্য দিচ্ছি যে তিনি যেভাবে দুনিয়াতে সাক্ষ্য দিতেন সেভাবে আখেরাতে দেবেন দুনিয়াতে যারা সাক্ষ্য দিতে পারেনি বুঝতে পারেনি সে সম্পর্কে পড়তে পারেনি তারা সেখানে পারবে না তখন তাকে প্রথমত বলা হবে দেখো জাহান্নামে এটা ছিল তোমার নির্ধারিত স্থান যদি তুমি জাহান্নামে হতে তাহলে এই ছিল তোমার আবাস কিন্তু তুমি প্রশ্নের উত্তর দিয়েছ অতএব তোমার এই জান্নাতের আবাস তখন তাকে দেখানো হবে এভাবে তার কবরের মধ্যেই সূচনা হয়ে যাবে তার ভবিষ্যতের ভালো কিংবা মন্দ প্রিয় দর্শক কবরের প্রশ্নের বিষয়গুলো কিন্তু আউট করে দেওয়া হয়েছে মান্ন রব্বকা মা দিন ওকা ও মান্না তোমার রবকে তোমার দিন কি এবং তোমার নবীকে বিষয়গুলো একদম ভেরি ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও কবরের প্রশ্নোত্তর সবাই দিতে পারবে না যারা রবের নির্দেশ পালন করেনি অমা কাদার উল্লাহা হাক্কা কাদ রবকে যেভাবে চেনা দরকার ছিল যেভাবে তাকে তাকদির করা তা আদিম করা দরকার ছিল সম্মান করা দরকার ছিল যেভাবে তাকে এস্টিমেট করা গণ্য করা দরকার ছিল সেভাবে যদি কেউ না করেন তাহলে তিনি কিন্তু বলতে পারবেন না হা হা লা আদ্রি এভাবে বলবেন মা দিন তোমার দিন কি যদি ইসলামকে তিনি প্র্যাকটিস করে না থাকেন ইসলামের ফরজ ওয়াজেবগুলো তিনি পরিপালন না করে থাকেন ইসলামের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে থাকেন তখন মা দিন উকারের উত্তরে হা হা লা আদ্রি বলবেন উত্তর দিতে পারবেন না আর যখন নবী সাল্লামকে দেখে বলা হবে ইনি কে তখন যিনি রাসুলসাল্লাহ সাল্লামের সিরাত পড়তেন না তার সুন্নাতকে বুঝতেন না এবং তার সোমনাথ অনুযায়ী জীবন পরিচালনা করেননি তিনি বলবেন যে লা আদরি এবং বলবেন যে হ্যাঁ আমরা তো তাকে তো বলতাম যেভাবে অন্যান্য মানুষরা বলত এইভাবে কোনো মতে উত্তর দিতে তিনি সমর্থ হবেন না ফলে তার যাহর্ত দর্শক কবরের সেই ভয়াল অবস্থা আমাদের সবাইকে ভাবিত করে আমরা কবরের এই যে একটা কেমত পর্যন্ত দীর্ঘ সময় পর্যন্ত বিচারের আগ পর্যন্ত আমরা কি নিজেদেরকে বাঁচাতে পারি না একটু কষ্ট করলে আখের আত্ম বিশ্বাসকে দৃঢ় করলে আমরা সে বিষয়ে আরও কথা বলবো প্রিয় দর্শক যাচ্ছি একটা বিরতিতে বিরতির পর খুব দ্রুতই আমরা ফিরে আসছি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 धारण उदाहरण प्रति बुधवार प्रत दस टेब सम्प्रचार सकाल साढ़े आठ टेलेश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 দর্শক বিরতির পর আমরা ফিরে এলাম আমাদের আলোচনায় আমরা আলোচনা করছিলাম আখিরাতের প্রতি ইমান কিভাবে আমরা দৃঢ় করব এবং এ থেকে উপকৃত হব কবরের বিষয় আমরা আলোচনা করছিলাম কবরের আজাব কবরের সুখ সম্ভোগ কবরের প্রশ্নোত্তর কবরের প্রশ্নোত্তর যারা করবেন তাদেরকে বলা হয় মনকার এবং নাকির কবরের এই পর্যায়টা কন্টিনিউ করবে কেমত পর্যন্ত বা এখানে নফখাতুল বা পর্যন্ত যারা মারা গিয়েছেন তারা ব্রাসের আগে জীবিত হবেন না বাস মানে পুনরুত্থান অথবা পুনর্জীবিত হওয়া পুনর্জীবন বা পুনর্জীবিত হওয়া সম্পর্কিত কিছু ভুল ধারণা অন্য ধর্মে আছে যে একজন লোক তার প্রথম জীবনে যদি ভালো কাজ করে তাহলে পুনর্জন্মে সে আরও ভালো হয়ে আসবে আর যদি খারাপ কাজ করে তাহলে পুনর্জন্মে সে আরও খারাপ হয়ে আসবে ইসলামে পুনর্জন্মে বিশ্বাস করে না এবং বিশ্বাস করার কোনো কোনো কারণ নেই কারণ এগুলো হচ্ছে গাজাখড়ি গল্প বা দাবি যার কোনো ভিত্তি নেই যাকে কোনো ভাবে প্রমাণ করার কোনো সুযোগ নেই না অহির আলোকে না সায়েন্সের মাধ্যমে কোনোভাবেই এগুলোকে প্রমাণ করার সুযোগ নেই কিন্তু পুনর্জীবন যেটা আমরা বলছি সেটি হচ্ছে কিয়ামতের সর্বশেষ সিংহাফুক দেওয়ার পরে সকল মানুষকে আবার জীবিত করার যে বিষয়টি সেটি প্রমাণিত সেটি অহির আলোকে শুধু কোরআন নয় পূর্ববর্তী গ্রন্থগুলোও বলেছে এবং সর্বশেষ আল কোরআনে নানাভাবে পুনর্জীবনের এই কথাগুলো উল্লেখ করা হচ্ছে এবং এটাকে সাব্যস্ত করা হয়েছে এই সময়টা যে মানুষ কবরের মধ্যে ব্যয় করবে সেটা হচ্ছে আলমুল বারজাহ এবং এই সময়ে যদি কেউ কবরস্থ না হয়ে পড়ে যায় অথবা প্রাণী তাকে খেয়ে ফেলে অথবা সাগরে সে ডুবে যায় তার দেহ নষ্ট হয়ে যায় যাই হোক না কেন আলামুল বারজাখে তার অস্তিত্ব থাকবে এবং সেটাই হবে তার কবর আলামুল বারজাক অর্থ মাটির মধ্যে কবর দিলেই যে সে থাকবে আর অন্য সময় সে অস্তিত্বহীন হয়ে যাবে ব্যাপারটি তা না আখিরাতে সবার অবস্থা তার দেহটা আমরা যারা কবরস্থ করি সেখানেও দেখি যে দেহটা মাটিতে খেয়ে ফেলে একমাত্র নবি আম্বিয়াদের দেহ ছাড়া তাহলে মাটি যখন খেয়ে ফেলে তাহলে বাঘে খেয়ে ফেলার মতোই তো হল তাহলে বোঝা গেল যে আলামুল বারজাখে সবার অস্তিত্ব একই রকম হবে এবং বাঁধ পর্যন্ত তারা সেখানে থাকবে তাদের পুনরুত্থান পর্যন্ত পুনরুত্থানের বিষয়টা আমরা একটু আলোচনা করব যে আজকাল অনেকে যারা আখিরাতকে অস্বীকার করছেন তারা পুনরুত্থানের বিষয়টা নিয়ে সেইভাবে প্রসঙ্গটা তোলেন যে মানুষ নষ্ট হয়ে যাওয়ার পরে মিশে যাওয়ার পরে আবার কীভাবে তাকে তুলে নেওয়া হবে এই প্রসঙ্গটি আসলে নতুন কোনো প্রসঙ্গ নয় সোরা ইয়াসিনের আটাত্তর এবং উনাশি নম্বর আয়াতে মহান আল্লাহ তালা আগের যে লোকেরা প্রশ্ন করত তাদেরটাই তুলে ধরেছেন একটা দৃষ্টান্ত পেশ করেন অতজন নিজের সৃষ্টির কথাই সে ভুলে যায় কালামাইহিয়া রামিম যে এই হাড্ডিগুলো একদম মাটিতে নষ্ট হয়ে যাওয়ার পরে কে তাকে আবার পুনরুজ্জীবিত করবে আল্লাহ আল্লাহতালা বললেন বলো এই হাড্ডিগুলোকে হাড়গুলোকে পুনরুজ্জীবিত করবেন সেই সত্তা যিনি তাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন প্রথমবার তো কোনো উপময় ছিল না প্রথমবার কোনো মানে কোনো কিছু নাই থেকেই তাদেরকে নাস্তি থেকে তাদেরকে সৃষ্টি করলেন অতএব এটা একটা চমৎকার নিদর্শন যে এই যে প্রশ্নগুলো তোলা হলো এই প্রশ্নটা আজকে নতুন কোনো প্রশ্ন নয় এই প্রশ্নটা অনেক পুরাতন প্রশ্ন আরেকটি আয়তে আমরা দেখি মহান আল্লা তালা বলছেন সুরা লোকমানের মধ্যে তোমাদের সবার সৃষ্টি এবং সবার পুনরুজ্জীবন এটা শুধু একটা প্রাণের মতই অর্থাৎ একটা প্রাণ সৃষ্টি করতে যতটা সহজ আল্লার কাছে সবাইকে একসাথে পুনরুত্থিত করা সে একই রকম অতএব যখন সিঙ্গায় তৃতীয় ফুটকার দেওয়া হবে নাফখাতুল তখন উচ্চারণ করা হবে বাজানো হবে তখন সাথে সাথে হঠাৎ করেই সবাই দেখবে একটা নাফস যে যেমন মৃত্যু থেকে জাগ্রত হলেও সেরকম সকল প্রাণী জাগ্রত হবে সুরাত আগাবুনের মধ্যে মহান আল্লাহ তালা বলছেন জা কফারু আল্লা যারা কুফরি করে অবিশ্বাস করে তাদের ধারণা যে তাদেরকে কখনোই পুনরুত্থিত করা হবে না বলে দাও যে অবশ্যই তোমাদেরকে পুনরুথিত করা হবে অলাতুন বিমা আমিল তোমা এবং তোমরা যা আমল করেছিল সে খবরটাও তোমাদেরকে দেওয়া হবে তাহলে পুনরুত্থানের যে বিষয়টা প্রিয়দর্শক মনে রাখতে হবে মৃত্যু পুনরুত্থান মৃত্যুর সাথে সাথে সব শেষ হয়ে যায় না মৃত্যুর পরে পুনরুত্থান পুনরুত্থানের পরে রয়েছে হাসর হাসরের ওপরে আল্লাহ তালা যে মানুষকে একসাথ করবেন অনেকগুলো ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে বলা হয়েছে ও হাসার না হুম ফালাম নোগাদ মিন হুম আহাদা সোরা কাহাফের মধ্যে তাদেরকে একসাথ করব। এবং তাদের কাউকে ছেড়ে দেবো না সবাইকে একসাথ করা হবে তাহলে আতের পরবর্তী ঘটনা হচ্ছে হাসর একসাথ করা হল এরপরের ঘটনা যদি আপনারা সাহেব আখরের কিতাবতহিদ পড়েন সেখানে সাফাতে কোবরার যে দীর্ঘ হাদিসগুলো আছে যে মানুষের যে কঠিন অবস্থা হবে মানবজাতির লোকেরা প্রথম আদম আলা সাল্লামের কাছে যাবে এরপরে একে একে মুসা ইসা অন্য নবীদের কাছে যাবে কিন্তু তারা কেউই আল্লাহর কাছে সুপাইশের জন্য রাজি হবেন না যেন বিচারকার্য শুরু করা হয় সবাই মোহাম্মদ সাল্লা সাল্লামের দিকে ইঙ্গিত করবেন রাসুল্লাহ সাল্লি আসাল্লাম তিনি রাজি হবেন যেহেতু তিনি সৈয়দ আলাদামাল কিয়ামা কি আমাদের দিন আদমের সর্দার তিনি রাজি হবেন তিনি আল্লাহর কাছে যাবেন এবং আল্লাহর কাছে সাফাতের অনুমতি চেয়ে সেজদায় পড়ে যাবেন কতদিন সেজদায় পড়ে থাকলেন সে আল্লাহ ছাড়া কেউ জানে না তারপর তাকে বলা হবে এরফা ইয়ামা আহমেদ ওয়াশফা তুশা যে তুমি তোমার মাথা উঁচু করো তুমি সাফাত করো তোমার সাফাত কবুল করা হবে তোমাকে সাফাতের জন্য অনুমতি প্রদান করা হলো এইভাবে একাধিকবার হওয়ার পরে রাসুল সাল্লা সাল্লাম এভাবে শেষদায় পড়বেন তারপরে সর্বশেষ সাফাল কুবরার ঘটনাটা ঘটবে এবং তারপরে যাজা বা প্রতিদান বা বিচারের কার্য শুরু হবে এখানেও দীর্ঘ কথাবার্তা রয়েছে প্রিয় দর্শক আমরা শুধু এতটুকু বলে স্কিপ করব। শুধু এই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে যে আজকে যে কর্মতৎপরতা আমাদের রয়েছে প্রত্যেকটা কাজের হিসাব কিন্তু সেদিন হবে আপনি ভালো করলে তা দেখবেন আপনি খারাপ করলেও তা দেখবেন হামাইয়া আমাল আল মিসকল আদাউর হয় না ইয়ারা ওমাইয়া অ্যাম আল মিসকালিন ইয়ারা যে ব্যক্তি অ্যাটম পরিমাণ বিন্দু পরিমাণ ভালো কোনো কাজ করেছে তা সেদিন দেখবে এবং যে বিন্দু পরিমাণ খারাপ কাজ করছে তাও সেদিন দেখবে প্রত্যেকে তার ভালো কাজের যা পাবে ভালো রিওয়ার্ড পাবে আর খারাপ কাজের সে শাস্তি পাবে এখন যদি এমন হয় যার ভালো কাজ বেশি আল্লাহ তালা তাকে তার ভালো কাজের কারণে খারাপ কাজগুলো ক্ষমা করে দেবেন কিন্তু যার খারাপ কাজ বেশি আল্লাহ তালা ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারেন তবে তাকে ইচ্ছা করলে মহান আল্লাহ তালা জাহান নামে দেবেন এবং সেটাই হচ্ছে আদল তাকে জাহান নামে দেওয়া রসাতুল মেন মমিনদের মধ্যে যারা পাপি ছিল যারা অ্যাডা অবস্থায় পাপ করেছে তাদেরকে জাহান নামে দেবেন এটাই আমরা কিতাবত্তাহিদার অনেকগুলো হাদিস সাহেব হারির মধ্যে পাই যেহেতু সেখানে জাহান্নাম থেকে সর্বশেষ বের হওয়া ব্যক্তির বর্ণনা আছে এবং কিভাবে সে সর্বশেষ জাহান নাম থেকে বের হয়ে আল্লাহর মার্সি পাবে আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হবে এবং পরবর্তীতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে এবং দুনিয়ার যে পরিধি তার চাইতে দশগুণের চাইতে বড়ো জান্নাত সে প্রাপ্ত হবে ইত্যাদি বর্ণনাগুলো সেখানে আছে তো এই যে ডেসক্রিপশনগুলো প্রিয় দর্শক এই ডেসক্রিপশানগুলো আমাদেরকে কিন্তু ভাবিত করে আমাদের পাশাপাশি যেমন হাসরের পরে যে যা পরে যে পুলসেরাত ফুলসেরাতের পরে যে জান্নাত জাহান্নাম সেই বিষয়গুলো আমাদেরকে অনেক ভাবিত করে আমরা কি সত্যি আসলে নিজেদেরকে জান্নাতের জন্য প্রস্তুত করছি আমরা কি সত্যি জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা আমরা নিজেরা কোনো প্রস্তুতি গ্রহণ করছি মহান আল্লা তালা যে নির্দেশ দিয়েছেন ইয়া ইউনোসম ওয়াহি কুমারদার লোকেরা তোমরা নিজেদেরকে এবং তোমাদের আহলকে তোমরা জাহান্নাম থেকে বাঁচাও আলাই হা ইম শেদাদ যে জাহান্নামের প্রহরী হিসাবে থাকবে অত্যন্ত ভয়াল দর্শন রুর, কঠোর বৈশিষ্ট্য সম্পন্ন ফেরিস্তারা তোমরা কি সুতরাং এই জাহান নাম থেকে নিজেদেরকে এবং নিজেদের পরিজনকে বাঁচাও দর্শক আখিরাতের প্রতি বিশ্বাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা সে একটা জীবন একটা অবিসম্বে জীবনে আমাদের যেতেই হবে মৃত্যু আমাদের কাছে মহাসত্যের চাইতে সত্য সুতরাং আসুন আমরা আখীরাতের প্রতি বিশ্বাসকে দৃঢ় করি শরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই বিশ্বাসকে আমরা ধারণ করে তার জন্য যারা প্রস্তুতি গ্রহণ করি দুনিয়ার জীবনটাকে সুন্দর করি আল্লাহ এবং তোর রসুল সাল্লাহ সাল্লামের নির্দর্শন নির্দেশনার আলোকে আমরা আমাদের আল্লাহ এবং তোর রাসুল সাল্লাহ সাল্লামের নির্দেশনার আলোকে আমাদের জীবনকে গড়ি সমাজকে গড়ি আমাদের পরিবারকে গড়ি ব্যক্তিকে গড়ি আমাদের রাষ্ট্রকে গড়ি আল্লাহ এভাবেই আমাদের জীবনকে কবুল করুন আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করুন আমাদের প্রচেষ্টাকে তিনি সাফল্যমণ্ডিত করুন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা এখানেই শেষ করছি আল্লা শবর মঙ্গল করুন হ্যাঁ নবীন মহমদ ওয়ালাবজমীন ওসলাম রহমতুলারক जकत पाठातेम्बर शून्य 3096 3401, BIC बारे इमेल कर सबूरी जीवन सफलता कुरान तेलावि शैम पालन करज कर खुशी हन আরো ফজিলত জানার জন্য দেখুন ফাজাইলে আমল প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বাংলায়